বাংলা সমাধান আসসালামু আলাইকুম ওরাকুসমিল্লাহ রাহিম আলহামদুলিল্লাহ দূরের ও কাছের সম্মানিত সুদী দর্শকবৃন্দ আপনাদের সকলকে সমষ্টিকে আলোচনায় আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আবারও মোবারকবাদ আপনারা জানেন যে আমরা এই আলোচনায় একটি নির্দিষ্ট বিষয়কে বিজ্ঞ আলোচকদের আলোচনার মধ্য দিয়ে সপ্রমাণ বক্তব্য উপস্থাপন করতে চেষ্টা করে থাকি উদ্দেশ্য আমরা সকলে সত্য জেনে সে অনুযায়ী আমাদের ব্যক্তি বেষ্টি ও সামগ্রিক জীবন গঠন করতে পারি সুধি আজকে আমরা আলোচনা করব সরাতের ইহকালীন উপকারিতা আর এখান থেকে শুরু করতে গিয়ে আমরা এক এক পয়েন্ট নিয়ে এক একদিন আপনাদের এক এক পর্বে আপনাদের সামনে হাজির হতে চেষ্টা করব আজকে আমরা স্টুডিওতে যে সমস্ত অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি যারা আমাদের মাঝে এসে হাজির হয়েছেন আপনাদের সকলের সাথে জন্য তাদের সাথে চলুন আমরা পরিচিত হয়নি আমার ডান দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ আলম দিন প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার সর্ব বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলমে দিন শেখ মুজাফর বিন মহসিন আপনাদের সাথে সুধি দর্শক বৃন্দ আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হল সলা এই সলাতের জন্য আবশ্যকীয় শর্ত হচ্ছে পবিত্রতা আর পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তি জীবন এবং সমাজ জীবনকে সুন্দর করার একটা আবশ্যকীয় পূর্ব শর্ত যে পরিবেশ যত সুন্দর যত স্বচ্ছ যত নিরেট যত নির্মল যত খাঁটি। সে পরিবেশে মানুষ বোধ করে থাকে আর যে পরিবেশ নোংরা যে পরিবেশ বিশৃঙ্খলাময় যে পরিবেশে কোন প্রকার স্বচ্ছতা নেই পবিত্রতা নেই সেই কদর্যপূর্ণ পরিবেশ কেউ পছন্দ করে না অথচ সলাত আমরা বুঝি না মনে করি যে সেটা শুধু বুধ পরকালের জন্য সঞ্চয় করছি হ্যাঁ এই অনুভূতি ভালো সরা যা আমাদের কি আমাদের ব্যক্তিবেষ্টি ও সামগ্রিক জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতার কি শিক্ষা দিয়ে থাকে এটা হয়তো বা আমাদের অজানা থাকার কারণে আমরা এর উপকারিতাকে উপলব্ধি করতে পারছি না আসলে ইহজগতে এই আল্লাহর বিধান আমাদের জন্য কত কার্যকর এটা উপলব্ধি করা আমাদের জন্য একান্ত প্রয়োজন সেই পর্বে আলোচনার জন্য আমরা প্রথম শর্ত হল পবিত্রতা অর্জন করে যদিও বা এবাদত কবুলের মৌলিক শর্ত দুইটি তবে পৃথকভাবে সালাদকে আদায় করতে চাইলে তার আগে প্রথম শর্ত হল পবিত্রতা হাস পতা অর্জন করতে হবে তবে তার আগে বাহ্যিক শর্ত একটা আছে সেটা হল তার পোশাক পবিত্র হওয়া তার রুজি হালাল হওয়া কোনো ব্যক্তি যদি সালাতের প্রস্তুতি নেয় তাহলে প্রথম তার একটি বিষয় থাকবে যে ওই ব্যক্তির রুজিটা হালাল কিনা কারণ একটা কথা আছে যে এবাদত কবুলের পূর্ব শর্ত হল হালাল রুজি তারপরে আমি যখন সালাতের জন্য মনোযোগী হবো এ যখনই সালাতের প্রসঙ্গটা আসবে তখন আমাকে অজু করার জন্য প্রস্তুতি নিতে হবে অজু করতে হবে অজুবিহীন সালাত আদায় হবে না এখানে অজুর প্রসঙ্গটা আসলে কেন জু মানুষের শরীরকে পবিত্র করার পাশাপাশি ওই ব্যক্তির ইমানকে সতেজ করে এই হাদিসে আসছে পবিত্রত অর্জন ইমানের অঙ্গ কোনো ব্যক্তি যদি সালাতের প্রস্তুতি নেয় অজু করে থাকে অজুটা এতটাই গুরুত্বপূর্ণ সালাতের ক্ষেত্রে যদি অজু করার পরে মসজিদে যাওয়ার পরেও যদি তার বায়ু নিঃসরণ হয় তাহলে তার আর সালাত করা যাবে না সালাত্রত অবস্থায় যদি তার অজু টুটে যায় তাহলে তারা সালাত বর্জন করতে হবে এখানে ইহোজাগতিক কল্যাণ সেটা লক্ষণীয় হলো এই জায়গায় যখনই কোনো ব্যক্তি অজু করে তখন তার হৃদয়ে প্রশান্তি ফিরে আসে তার অঙ্গ প্রতঙ্গ সতেজ হয় সে যে কাজ করছিল কাজ করতে করতে যেমন একটা সালাতের দৃষ্টান্ত আমি ফজর সালাত আদায় করেছি করার পরে আমি কাজে প্রবৃত্ত হয়েছি ফজর থেকে জহর পর্যন্ত কাজটা করলাম যখন আমি জহরের সালাতের প্রস্তুতি নিচ্ছি তখন উজু করছি এই সময়ের মাঝে কাজ করার কারণে যে ক্লান্তিটা এসেছে এই অজু করার মাধ্যমে ক্লান্তিটা আমার দূর হয়ে যাবে আবার জহর থেকে আসর পর্যন্ত একটি সময় এই সময়ের মাঝে যে ক্লান্তিটা আমার দেহে অনুভূত হয় এই ক্লান্তিটা দূর করার জন্য আবার যদি আসরের সালাতের সময় আমি উজু করি যে শারীরিক অবস্থাটা সতেজতা যেমন ছিল পুনরায় আবার ফিরে আসবে আবারও দেখা যাচ্ছে আসর থেকে মাগরে পর্যন্ত একটা সময় এই সময়ের মধ্যে যে কাজে ব্যস্ত থাকুক না কেন তাহারা করার মাধ্যমে আর এমন অঙ্গগুলো ধৌত করার কথা বলা হয়েছে সেই অঙ্গগুলো গুলো দেখা যায় ওইগুলো পোশাক দ্বারা সাধারণত ঢেকে রাখা যায় না বা ঢাকার বিধান নেই অথচ আল্লাহ রাবুল আলমিন এগুলো দৌত করার মাধ্যমে অঙ্গ গুলো আমি এখানে একটা জিনিস দেখি যে বর্তমান স্বাস্থ্য অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে হাত দৌত করা বিভিন্ন প্রতিষ্ঠানে হাত দৌত করার একটা উৎসব দেখানো হয় যে হাত দৌত করো। অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে শেষ করা যায় সেটা হলো একজন নাস্তিক যখন মানে কার্যক্রম শেষ করে করার পরে যখন একটু বিশ্রাম নেবে তখন প্রথমে হাত ধরে তারপরে ধৌত করে তারপরে পা করে। घूम के समय उजु करारिश्रे शरियत नास्तिक देर चे जाम के विश्वास करते चायना साल विश्वास करते चाय তারা যে পবিত্রতার গুরুত্ব অপরিসম চমৎকার বলেছেন আসলে অজুর ভিতরে জাগতিক উপকারিতার ভিতরে আরেকটি উপকারিতা হলো এই যে আমরা কিন্তু তকের প্রতি স্পেশাল কেয়ার নেওয়ার জন্য সকলি সচেষ্ট এই যুগে আমরা চেষ্টা করি আমাদের ত্বকটা যেন সুন্দর থাকে মসৃণ থাকে কোনো সমস্যা না হয় আর এই তকের হেফাজতের জন্য ত্বককে সংরক্ষণ করার জন্য দৈনিক কেউ পাঁচবার তার ত্বকের ভিতরে যে অঙ্গগুলো সাধারণত রোদের মধ্যে পড়ে হাতের বাহ্যিক অঙ্গ চেহারাটা পাওটা এই অঙ্গগুলো যদি দৈনিক পাঁচবার সে উজুর মাধ্যমে ধৌত করে স্বাভাবিকভাবে তার তক ভালো থাকে এক আর যেটি আপনি উল্লেখ করেছেন স্বাস্থ্যের দিকটি ক্ষেত্রে একটু যোগ করতে চাই এটুকু যে রসুল্লাহ সাল্লুসাল্লাম দুই হাত দুইতে বলছেন আগে দুই হাতের কবজি পর্যন্ত আপনি অত্যন্ত যথার্থই বলেছেন আমরা আজকাল বিভিন্ন দেখতে এবং সমাজব্যাপী প্রচারণা দেখতে পাই যে খাওয়ার আগে হাত ধো বা হাত ধো এই যে হাত ধোয়ার শিক্ষা দিতে বলা হচ্ছে এত কিছু দরকার নেই তো সুতরাসলামের আদর্শকে যদি আমরা ফলো করি তাহলে আমরা জীবাণু থেকে বাঁচার জন্য সর্বোত্তম উপায় এটা আমাদের হাত সারা দিন বিভিন্ন জিনিস আমরা ঘাটাঘাটি করি বহু জীবাণু আমাদের হাতে বহন করে চলি দৈনিক পাঁচবার অজুতে যদি আমি পাঁচবার অন্তত হাতটা ধুয়ে ফেলি তো বহু জীবাণু থেকে আমি তার একইভাবে তিনি ক্লান্তি থেকে মুক্তি হতে পারেন ক্লান্তি থেকে হতে পারছেন এটা কিন্তু বাহ্যিক পবিত্রতার ব্যাপারটা এই যে অঙ্গগুলি বের হয়ে যায় সে অঙ্গগুলির কিন্তু আরো যদি ভিতরে দেখি তাহলে দেখতে পাবো যে দেহটাকে পবিত্র করতে বলেছে কারণ ইসলাম পরিচ্ছন্নতা এবং পবিত্রতা এত বেশি গুরুত্ব দিয়েছে যে সলাহ সবচেয়ে নিয়মিত সলাতের জন্য পবিত্র হওয়ার মানেই লোকটা সারাদিনই পবিত্র থাকে এখানে দুটো বিষয় একটা যেটা আপনি বলেছেন আমাদের পোশাকগুলোকে পবিত্র করতে বলে কি থেকে ইসলামে যেগুলোকে নাপাক বলে গণ্য করা হয়েছে সবগুলোই ক্ষতিকারক অর্থাৎ বর্জ্য যেটা মানুষের দেহ প্রকৃতিগতভাবে বর্জন করেছে ফেলে দিয়েছে যার ভিতরে নানাবিধ ক্ষতিকারক উপাদান সেগুলো থেকে পোশাকটাকে পরিচ্ছন্ন করতে হবে দেহটাকে পরিচ্ছন্ন করতে হবে আমাদের নিজেদের দেহের বর্জ্য কিছু লেগে না থাকে অন্য কোন নাপাক বর্জ্য লেগে না থাকে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে এভাবে যদি এবং আরেকটা বিষয় আছে অজুর সাথে সেটা হলো মেসোয়াক জি আমরা জানি যে মেসোয়াকের মাধ্যমে মুখমন্ডলের পরিচ্ছন্নতা অর্জন করা বা তার আর এজন্যই সেটাকে ব্রাশ করে পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রকার প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে অথচ বিশ্বনামী নয়। তিনি তাহা উঠে মেশোক করেছেন বা আসক্ত সলাতে মেশো করেছেন যে কোনো অজুতে মেশোক করেছেন ঘুমাতে যাওয়ার আগে মেশোয়াক করেছেন আমরা যদি এই সলাৎ সংশ্লিষ্ট সলাত হলো মোমেনের সবচেয়ে নিয়মিত এবাদত ফরজ এবং নফল এই সলাতের সাথে যদি আমরা মিসওয়াক বা ব্রাশ বা পেশ অর্থাৎ মুখের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখি তাহলে কি হবে একজন মানুষ যিনি মুসলমান নন বা আল্লাহর মধ্যে আবার আমরা ফিরে আসব এই সুন্দর আলোচনায় আশা করি ততক্ষণ আপনারা কেউ দূরে যাবেন না সাথে থাকবেন সালামালিকুমতুল্লাহ Allah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 सुनारंत्रण देख बलुबुल माराम दरसेम्रीसाई बुलुगुल माराम मारा, आज सन्धा छप्रचार दोपुरेश সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সুদী দর্শকবিন বিরতির পর পুনরায় আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি যেটা আলোচনা হচ্ছিল যে উজুর মাধ্যমে অঙ্গ আমরা পবিত্র করি আর তোর মধ্যে একটা বিষয় ছিল যে মিসওয়াকের মাধ্যমে আমাদের মুখমণ্ডলকে পবিত্র করি দাঁতের ফাঁকে কোথাও কোনো জীবাণু লেগে থাকলে সেটাও আমরা পরিচ্ছন্ন করি আর এটার এক একদিক থেকে আমাদের মুখকে পবিত্র করি অপর দিক থেকে আমরা সাধারণ অবিশ্বাসী অথবা রসুল্লাহেন না তিনি দাঁত পরিষ্কার করছেন তিনি এর মাধ্যমে একটা লাভ পাচ্ছেন সেটা হলো দৈহিক পবিত্রতা পরিচ্ছন্ন কিন্তু যে ব্যক্তি এটাকে রসুল্লাহামের সুন্নত জেনে মারদাতুল্লের রব অন্যের মত আরেক তার অন্তরে প্রশান্তি আসছে আমি আর দেশে তার এই অন্তরের প্রশান্তিটা কিন্তু মুখ পরিষ্কার হওয়া হচ্ছে অনেক বেশি তার সুস্থতার জন্য উপকারী অর্থাৎ অন্তরের পবিত্রতা অন্তরের প্রশান্তি মুখের পরিচ্ছন্নতার সাথে যুক্ত হয়ে তাকে অতুলনীয় যেটা নাস্তিক বা অবিশ্বাসী লাভ এই জন্যই আল্লা যে পবিত্রতার ব্যবস্থা দিয়েছেন এই পবিত্রতাকে সালাতের সাথে জুড়েছেন সবচেয়ে বেশি এর কারণ সালাত মুমেনের সবচেয়ে নিয়মিত এবাদত আর এই এবাদতের সাথে অজু গোসল মেসোয়াক ইত্যাদি বিষয়গুলো যদি সে সংযুক্ত করে রাখে তাহলে সারাদিন তাকে জীবাণুমুক্ত হতে পরিচ্ছন্ন থাকতে একটা সুস্থ দেহ অর্জন করতে আর কি রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে শিখাই দিয়ে গেছেন সাধারণত যিনি ইসলামে বিশ্বাস করেন না বা রসুল্লাহ সাল্লামের আদর্শকে ফলো করেন না তিনি পেশাব করেন চলে আসেন অথবা তার মতো তিনি পবিত্র হন কিন্তু সেভাবে পবিত্র হওয়ার মাঝে মানুষের নানাবিধ রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটা বিভিন্ন একবার গোসল করলে হয়তো সব দেওয়া হবে কিন্তু গোসলটা হয়তো তার জন্য সম্ভব হতে পারে না এই বর্জ্যটা তার দেহের সাথে অনেক ক্ষতি করে ফেলতে পারে বিলম্ব করবে কিন্তু ইসলাম শিখিয়েছে যখনই তুমি পেশাব বা পায়খানা করবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো পোশাক পোশাক কে পবিত্র করতে হবে শেখ মুজফার আলোকপাত করেন যে পোশাক পবিত্র করতে হবে এর ভিতরে আমরা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য কি ভূমিকা রাখতে পারি जी पोशा पवित्र करते पोशा पवित्र ना साल विशेषकर पवित्रतार गुरुत्वू भलो गुसल क्यू जो पोशाकटार अपवित्रता लेगे थके पोशाक सालातरा রাহ অধ্যায় রচনা করেছেন বাবু সালাতে বে তায়ামা তায়াম ছাড়া মাটিও নেই তাহলে এটা প্রসঙ্গ আলাদা কিন্তু পোশাক আছে আমার কিন্তু পোশাক যদি অপবিত্রতা লেগে থাকে তাহলে ওই পোশাক আপনার একটা বিষয় ইঙ্গিত করেছেন সেটা হলো এই যে পোশাকের পরিচ্ছন্নতার গুরুত্ব ইসলাম এত দিল এর সাথে পরিবেশ সংরক্ষণের কি সম্পর্ক আছে খেয়াল করেন একটা মানুষ যখন আমরা আমাদের এই পোশাকটা কিন্তু না কিন্তু মুসলমান যখন পোশাকের পরিচ্ছন্নতার পবিত্রতায় সচেতন হয় তার পোশাকে কোনো ওই বর্জ্য ব্যাকটেরিয়া থাকে না তার পোশাকে কোনো ক্ষতিকারক জিনিস থাকে না এটা প্রতিটি মানুষ দশজন মানুষ মিলেই তো পরিবেশ যেমন আমরা একটা কমিউনিটিতে হাজার হাজার মানুষ বাস করি প্রত্যেক মানুষের পোশাকে যদি কিছু বর্জ্য জীবাণু ব্যাকটেরিয়া সবাই মিলে যখন এক জায়গায় আসে নাকের মাধ্যমে যাচ্ছে দেহে পরস্পরের সংক্রমিত হচ্ছে এর বিপরীতে প্রতিটি মানুষ যেহেতু ছাড়া তাদাই করতে হবে তার পোশাকটাকে পরিচ্ছন্ন রেখেছে অর্থাৎ তাতে কোনো ব্যাকটেরিয়া বা বর্জ্য বিষাক্ত জীবাণু ইত্যাদি নেই তখন এই মানব পরিবেশটাও কিন্তু পাশাপাশি আমাদের জীবাণুমুক্ত হয়ে যাচ্ছে কত শত বৎসর আগে ইসলাম বলে দিয়েছে আমি আজ পরিবারে আমাকে দিয়ে আমি এক তারপর আমার আরেক ভাই আরেকজন দুইজন তিনজন সব মিলিত সমাজ আর ইসলাম বলছে ব্যক্তি জীবন থেকে শুরু করো তোমার দেহকে পরিছন্ন করো তোমার পোশাককে পরিচ্ছন্ন করো পবিত্র করো পবিত্র দিক এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো এটা বাহ্যিক এই জগতেই ইহকালীন কল্যাণ আমাদের এর সাথে আর একটা সংযোগ করা যায় যেখানে বেশি মানুষ যাবে মানুষের ঘাম দুর্গন্ধ দেবে ঘাম থেকে ব্যাকটেরিয়া ছড়াবে অনেক মানুষ একত্রিত হবে যেহেতু সেখানে তুমি আরো পরিষ্কার করে তোমার মাথা থেকে পাও যেন একশো জন মানুষের যদি অল্প করে এবং কিছু ক্ষতিকারক মাধ্যমে পবিত্র করে পরিচ্ছন্ন করে যায় তাহলে পুরো পরিবেশটাই কিন্তু তাহলে সলাটের বাহ্যিক উপকারিতাই আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমে এবং মাধ্যমে এখানে দেখা যাচ্ছে যেটা পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এটা আমরা বলতে পারি আচ্ছা আরেকটা জিনিস আমরা আলোচনায় নিয়ে আসতে পারি আপনারা আলোচনা নিয়ে সেটা হলো এই যে সলাতের জন্য তো জায়গাটাও পবিত্র হতে হবে জায়গাটা যদি পবিত্র হতে হয় তাহলে এই পরিবেশ পবিত্র সেখানে ইঙ্গিত বহন করে না জায়গা যদি আমরা পবিত্র করি তো এটা পরিবেশ পবিত্র রাখারই অংশ কারণ পরিবেশ তো জায়গার বাইরে না বরং জায়গাকে নিয়েই পরিবেশ এবং শুধু নির্দিষ্ট জায়গা নয় একজন ইমানদার নির্ধারিত একটা জায়গায় শুধু সালাত আদায় করবে না অতএব তার পুরো বাসাটাই পরিচ্ছন্ন থাকবে জীবাণুমুক্ত থাকবে এবং পরিষ্কার থাকবে যার কারণে পুরো পরিবেশটাই তার স্বাস্থ্যসম্মত এবং জীবাণুমুক্ত হবে ইমান এবং এবাদত আল্লাহ রাবুল আলমের কাছে পেশ করতে চাইলে পবিত্রতা শর্ত এটা দৈহিক পবিত্রতা হোক আর বাহ্যিক পবিত্রতা হোক সেই ক্ষেত্রে ইসলাম এমন এক পবিত্রতা কথা বলে ইসলাম এমন একটা বৈজ্ঞানিক অবস্থানটা ব্যাখ্যা করেছে সমাজের বুকে যার সার্বিক জীবনে সর্বক্ষেত্রে সর্বস্তরে পবিত্র থাকতে হবে সেটা অফিসে গেলে পরিষ্কার থাকতে হবে এমন কি জুতাটা পরিষ্কার করার কথাও হাদিসে আসছে পরিচ্ছন্ন থাকতে হবে সেক্ষেত্রে পবিত্রতার দিক থেকে ইসলাম যতটা সচেতন অন্য কোন ধর্ম বা দর্শন থিউরি এত সচেতন নয় রাস্তাকে পরিষ্কার করতে হবে সম্মানিত শুধু দর্শক বৃদ্ধ আমরা আজকের এই পর্বে আলোচনার মধ্য দিয়ে এটা স্পষ্ট জেনে নিলাম যে পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রতি ইসলাম কত গুরুত্ব দিয়েছে একজন ব্যক্তি তার নিজের দেহ নিজের পোশাক এবং তিনি যে সমাজে বাস করছেন সমাজকে পরিচ্ছন্ন রাখা কত বড় গুরুত্বপূর্ণ আর সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা পালন করে থাকে সলাৎ সলা মধ্য দিয়ে আমরা এই ট্রেনিংটা পাই আর এটাকে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে পুরো সমাজ ব্যবস্থাই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে জীবাণুমুক্ত হয়ে যাবে এই জন্য আমাদেরকে পরিবেশ সংশোধন বা পরিবেশ রক্ষার আলাদা কোনো আন্দোলনের প্রয়োজন হবে না ইসলামের এই সলাতে আমাদেরকে দৈনিক পাঁচবার উদ্বুদ্ধ করছে। সাথে সাথে আমরা যখন এই বাহ্যিক পবিত্রতা অর্জন করব আমাদের আত্মার পবিত্রতা অর্জনের জন্য রসুল সাল্লাই বলেছেন কেউ যদি সুন্দর করে উজু করে আর উজু করার পরে আর ঈমান কে নবায়নের জন্য বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই kalimat-এর মাধ্যমে ঈমান কে নবায়ন করে ফেলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের আটটি দরজা খুলে দেন সে যে কোন ইচ্ছা দিয়ে প্রবেশ করতে পারবে কাজি ব্যক্তিক পবিত্রতা এবং অবন্তনীন পবিত্র সকল দিক থেকে পরিচরনা হওয়ার প্রতি ইসলাম সবচেয়ে গুরুত্ব আরোপ করেছে আসুন আমরা বিষয়কে সেভাবে অনুধাবন করতে চেষ্টা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 ড জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিতাঙ্গিনী আজ রাত সাড়ে সাত টায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে ন বাংলাদেশে পিস টিভি বাংলা হ